যারা ধরতে চায় সত্য লেখার কলম যারা লিখতে চায় সত্য বাণী হরদম যারা ধরতে চায় সত্য লেখার কলম যারা লিখতে চায় সত্য বাণী হরদম দুনিয়াটা পাপাচারে ভরে আছে বিলে গড়েছে সবাই রঙ মঞ্চ মঞ্চ অসত্য স্লোগানে যে পুরো পাগলের গঞ্জ গঞ্জাচারে ভরে আছে সবারের এই ভরে এজে পুরো পাগলের গঞ্জ গঞ্জ এই মহাকালে সবারই মাঝে আল নদিনা ডট কমের আগমন আল নদিনা যারা শুনতে দেয় সদা সত্যের জয়গাল যারা তুলতে দে শুধু সত্যের স্লোগান যারা শুনতে দেয় সদা সত্যের জয়গাল যারা তুলতে দেয় শুধু সত্যের স্নগান ইসলামী সঙ্গীত ইসলামী বক্তৃতা ইসলামী আবৃতি শুনতে শুনতো হকানি আলমের মোবারকের মূল্য কিছু কথা মোবারক জবানের মূল্য কিছু কথা জানতে এই ডটক ঢুকলে সহজে পাবে সকল ইসলামী আয়োজন আইনদিনা ডটক almadina.com almadina.com almadina.com almadina.com almadina.com almadina.com